Assalamualaikum warahmatullahi wabarakatuh Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nasta'inuhu may yahdihillahu fala mudilla la wa may yudlil fala hadiya la wa ashhadu alla ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa'udhu fa billahi minash ওকাল কুলহাদ আলাশিক সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করব শরীয়ত অনুসরণের পদ্ধতি আমরা ইসলামকে কিভাবে অনুসরণ করব। এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা পাব ইনশাআল্লাহ আজকে শরীয়ত অনুসরণ করতে গিয়ে অনেক জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি এবং বিভ্রান্ত হচ্ছি অথচ শরীয়ত অনুসরণ করা অত্যন্ত সহজ এর মধ্যে কোনো জটিলতা নাই, কোনো পেঁয়াস নেই এবং সহজ বিধান আমি সহজভাবে অনুসরণ করব। শরীয়ত অনুসরণ করতে বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই মানুষ দলে দলে বিভক্ত হয়েছে পরস্পরের দ্বন্দ্ব পরস্পরের হিংসা বিদ্বেষ ঘনীভূত হয়েছে এবং মুসলিম সমাজের ক্ষতি হয়েছে বন্ধুরা আমার আমরা সচেতন করতে চাই পৃষ্টিভির মাধ্যমে যে আল্লাহর পক্ষ থেকে আসা এই দৃঢ় শরীয়তকে মানতে গিয়ে যেন বিভ্রান্ত না হয় সঠিক বিষয়টা অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা কামনা করব এবং তারই বিনিময়ে আমরা যেন জান্নাত পেতে পারি সেটা আশা রাখব। আল্লাহ রাব্বুল আলমিন নিজেই শিক্ষা দিচ্ছেন মানবজাতিকে জাতিকে সুরায় নাহল তিতাল্লিশ নম্বর আয়তে ফাস আলু আহ্লা জিক্র তোমরা জিজ্ঞেস করো আহলে জিকিরকে ইংকুং তুমলা তালামন যদি তোমরা না জানো কোনো বিষয় যদি আমার না জানা থাকে তাহলে সেটা আমি জিজ্ঞেস করব আহলে জিকিরকে আহলে জিকির তিনি কে আহলে জিকির বলা হলো কেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সুরাই হিজর নয় নম্বর আয়াতে। ইন্না আমি জিকির নাজিল করেছি এবং এই জিকিরকে আমি হেফাজত করব সংরক্ষণ করব অর্থাৎ এই দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলমিন যে আহলে জিকির বললেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে অর্থাৎ যিনি বা যে আলেম যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসা হক অনুযায়ী দেয় তিনি হলেন আহলে জিকির আর এই জিকির বলতে পবিত্র কোরআন এবং যেমন চল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন আমি আপনার প্রতি জিকির নাজিল করেছি অর্থাৎ যে কোরআন তাদের উপরে নাজিল হয়েছে সেই কোরআনকে ব্যাখ্যা করার জন্য আপনার প্রতি আমি জিকির বা হাদিস নাজিল করেছি অর্থাৎ হাদিসও একটি জিকির হাদিস ওহি তাহলে স্পষ্ট বুঝা যাচ্ছে যে ব্যক্তি বা যে আলেম তিনি পবিত্র কোরআন এবং সহ হাদিস অনুযায়ী ফতোয়া দেন সিদ্ধান্ত পেশ করেন বক্তব্য দেন তার কাছে গিয়েই জিজ্ঞেস করতে হবে এখানে শর্ত করা হয়েছে স্পষ্ট শুধু তাই নয় আরেকটা বিষয় জানতে হবে যে হক মাত্র এই দুইটি বিষয়ের মধ্যে আছে অর্থাৎ পবিত্র কোরআন এবং সইহাদিসের মধ্যে এছাড়া অন্য কোথাও নেই আল্লাহ রব্বুল আলম বলছেন মোহাম্মদ সলাল্লামকে লক্ষ্য করে आल्ला पक्ष जार इच्छा हकर प्रति इमान आनयन करके मे चल्बे जार इच्छा एर सी अकफर যার ইচ্ছা এই হকের নারা। তবে আল্লাহর পক্ষ থেকে আসা এই হকের প্রতিমাল আমি এদের জন্য জাহান নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি এটাও প্রমাণিত হয় যে হক আল্লাহর পক্ষ থেকে আসে এবং ওই হক অনুযায়ী আমাকে ফায়সালা দিতে হবে পেলাম এই জায়গাতে যে একজন ব্যক্তি যদি শরীয়ত সম্পর্কে জানতে চান তাহলে সে বিষয়টি জানতে হবে ওই ব্যক্তির কাছে গিয়ে যিনি জিকির অনুযায়ী কথা বলে থাকেন এরপরে আল্লাহ আর শর্ত দিচ্ছেন শর্ত বিল বাই আহলে জিকির তার কাছে গিয়ে এই রকম ব্যক্তির কাছে গিয়েও তুমি জেনে নাও বিল বাইনাত দলিল সহ জানো আমি শরীয়ত অনুসরণ করতে গিয়ে প্রথমটি অবলম্বন করব। যে আমি যে বিধান পালন করব যে বিষয়টি আমি মেনে জীবন যাপন করব তার পিছনে অবশ্যই দলিল থাকতে হবে এটা এক নম্বর শর্ত বিলবাই নাথ আরেকটি কথা আল্লাহ আল্লাহর মত্পর ওজুবুর দলিলটা যেন স্পষ্ট হয় এর মধ্যে কোনো রকমের যেন ত্রুটি না থাকে কোনো ধোকা না থাকে এর মধ্যে যেন কোনো রকমের ধোকাবাজি যেন না থাকে পরিষ্কার হতে হবে দলিলটি বন্ধুরা আমার আমি দলিল পেলাম কিন্তু দেখতে হবে দলিলটা সঠিক কি না আমি এমনিতেই দাওয়াত দিতে পারবো না প্রশ্নের উত্তর দিতে পারবো না মানুষকে বলতে পারবো না এখানে শর্ত হলো অজুবুর দলিল সহ বলবো এবং দলিলটা স্পষ্ট করে বলবো। না হলে এই অনুমতি নেই শুধু একটি বিষয় নয় বন্ধুরা আমার বহু বিষয় সমাজে ইসলামের নামে চালু আছে যার পিছনে কোনো দলিল নেই অথচ সেটা আমুল করছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের সাতাত্তর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে মান আমিলা আমালান লাইসা আমরুনা আমালানটি সবারই মনে রাখা উচিত আল্লাহ রসুল বলছেন মান আমিলা আমালান কেউ যদি কোনো আমুল করে যে কোনো আমল যদি করে লাইসা আলাই আমরুনা সেই কাজটি করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই কাজটি করা নির্দেশ দেননি বা তিনি করেননি ফাহুয় রদ্দ ওটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা করা যাবে না রসুল সাল্লাম এত সুন্দর একটি মূলনীতি বলে দিলেন এবং মহাদ্দিসাম একরাম সাহাব একরাম এই হাদিসটিকে এত সুন্দর মূলনীতি হিসাবে ব্যবহার করেছেন যখনই কোনো ব্যক্তি কোনো বিষয়ে আমুল করতে যাবে মেনে চলতে চাইবে সেই বিষয়টি মুসলিম হিসাবে তার অন্যতম কর্তব্য হবে দলিল খোঁজ আছে দলিল আছে কিনা না হলে সেই দলিলটি গ্রহণযোগ্য হবে না আল্লাহ রব্লাম বলছেন কুল হা দিহি হে মোহাম্মদ আপনি বলুন এটা আমার রাস্তা আদু ই আলা বাসির আনা আমি আমি এবং আমার উনসারিগণ ডাকি এই পথে আলা বাসির জাগ্রত জ্ঞান সহকারে দলিল সহকারে আল্লাহ রসুল এবং সাহাবিরা যে দলিল সহ ডাকতেন এটা তার বাস্তব প্রমাণ বহন করে অন্য জায়গাতে দারেমি এবং নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে সেই সনদে একদা আল্লাহ রাসুল সাল আলিক্লাম তিনি একটি রেখা টানলেন এবং মাসুদ বলছেন দারামি হাদিস সংখ্যা ২০২ দুই আল্লাহ একদিন একটা লম্বা রেখা টানলেন টানার পরে বলছেন হাদা সাবিল এটা হলো আল্লাহর রাস্তা এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি পথ এবং প্রত্যেক পথে শয়তান রয়েছে শয়তান তার দিকে ডাকছে আল্লাহ রসুল এই উদাহরণটা পেশ করার পরে তার সুজা রেখাটি সুজা দাগটির উপরে তার হাত রেখে এবার তিনি দলিল পেশ করছেন করলেন পবিত্র কোরআন আয়াত থেকে সুরায় আনাম একশো নম্বর আয়াত পড়ে বলছেন সুজা রাস্তাটি আমার রাস্তা ফত্তাবে তোমরা এই রাস্তারই অনুসরণ করো অলা অন্য অন্য পথের অনুসরণ করো না ফতা যদি তোমরা এই পথটি ছেড়ে অন্য পথের অনুসরণ করো তাহলে তোমরা বিভ্রান্ত হবে তোমরা পথভুষ্ট হবে এই হাদিস থেকে প্রমাণিত হয় এরপরে আয়াতের শেষ অংশে বলা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি ওসিয়ত এটা বিধিবদ্ধ করা হলো তোমরা যেন পথ অবলম্বনের ব্যাপারে দল অবলম্বনের ব্যাপারে সাবধান থাকো যে কোনো পথে চলে যেও না পবিত্র কোরআনের এই আয়াতটি পেশ করার মাধ্যমে রসুল মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি প্রমাণ করলেন যে তিনিও দলিল সহ কথা বলেন বিনা দলিলে কোনো কথা বলা যায় না শুধু রসদ সাল্লাম এবং দলিল চাইতেন আরো পরিষ্কার করে তার সাথে এবং দলিল অন্য কথা বলতেন না আমরা দেখব দলিল সহ কথা বলা শিখব এবং দলিল সহ কথা মানা শিখব আমি যেমন বলবো তেমন আপনাকেও দলিল সহ আমার কাছ থেকে বুঝিয়ে নিতে হবে যেমন আমরা আর একটি উদাহরণ পেশ করতে পারি উমর রজাল্লাহ আনহর এক সময় আবু মুসা আশারি রজাল্লাহ আনহোকে তার বাড়িতে ডাকলেন ডাকার পরে আবু মুসা তার বাসায় গেলেন এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিম দ্বিতীয় খনের দুশো দশ পৃষ্ঠায় বড়ো হাদিস বর্ণিত হয়েছে আবু মুসা বাড়িতে গেলেন যাওয়ার পরে তিনবার সালাম প্রদান করলেন তিনবার সালাম প্রদান করার পরে উত্তর না পেয়ে ফেরত আসলেন তখন আবু মুসা রজাল্লাহ আনহর সঙ্গে আবার দেখা হলো উমর রজালাহহর উমর রাজানা বললেন কি ব্যাপার তুমি যাওনি কেন তখন তিনি জবাব দিচ্ছেন আমি গিয়েছিলাম তিনবার সালাম দিয়েছি ফেরত আসছে আর আল্লাহ রাসুল বলেছেন কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম প্রদানের পরে যদি উত্তর না পাওয়া যায় ফেরত আসবে এই হাদিসটি যখন বললেন রাসুলের উদ্ধৃতি দ্বারা তখন উমর রাজালানহ বললেন আকিম আলাই হিল বাইয় না তুমি এর প্রতি দলিল পেশ করো কি চমৎকার কথা আল্লাহ রব্বুল আলমেন বললেন পক্ষ থেকে যে হাদিসটি তুমি পেশ করলে এই হাদিসের পিছনে অবশ্যই তুমি দলিল পেশ করো বন্ধুরা আমার এই পর্যা আমরা একটি বিরতি নিচ্ছে বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসছে ইনশাআল্লাহ मुस्लिम अवर्जन के इसलमर दीबियादी नीति समूह देख मुसलिम जीवन मूल भित्ती बृहस्पतिवार सन्धार साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंग তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি গরিল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 বাংলায়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 সমন দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত বিরতির পরে আবার ফিরে আসলাম আল্লাহ রবসেন কুল হাদি সাবিলি হে মোহাম্মদ আপনি বলুন এটা আমার রাস্তা আদু আলা আনা আমান আমি এবং আমার উনসারিগণ ডাকি এই পথে আলাবাসীর জাগ্রত জ্ঞান সহকারে দলিল সহকারে আল্লাহ রাসুল এবং সাহাবিরা যে দলিল সহ ডাকতেন এটা তার বাস্তব প্রমাণ বহন করে অন্য জায়গাতে দারিমি এবং নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে সেই সনদে একদা আল্লাহ রাসুল সাল আলিক সাল্লাম তিনি একটি রেখা টানলেন এবং মাসুদ বলছেন দারামি হাদির সংখ্যা দুইশো দুই আল্লাহ একদিন একটা লম্বা রেখা টানলেন টানার পরে বলছেন হাদা সাবিল উল্লাহ এটা হলো আল্লাহ নিহি অতঃপর তিনি ডানে এবং বামে কিছু রেখা টানলেন টানার পরে বললেন সুবুলুন হাদি সুবুল আলাকুল্লিন এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি পথ प्रत्येक पथे शयान रही रसुल उदाहरण सोजा रेखा सोजा दागटर दलिल पेश कर सलामार दलिल पेश करल पवित्र कुर आयात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 তিনি প্রমাণ করলেন যে তিনিও দলিল সহ কথা বলেন বিনা দলিল কোন কথা বলা যায় না শুধু রসুল সাল্লাম এবং দলিল চাইতেন পরিষ্কার করে তার সাথে তাবিগন এবং অন্য অন্য মহাদিস উলামা একরাম দলিল ছাড়া কথা বলতেন না আমরা দেখব দলিল সহ কথা বলা শিখবো এবং দলিল সহ কথা মানা শিখব আমি যেমন বলবো তেমন আপনাকেও দলিল সহ আমার কাছ বুঝিয়ে নিতে হবে যেমন উদাহরণ পেশ করতে পারি উমর সময়। আবু মুসা আশারি ডাকার পরে আবু মুসা তার গেলেন হাদিসটি বর্ণিত হয়েছে সহিম মুসলিম দ্বিতীয় খনের দুইশো দশ পৃষ্ঠায় বড় হাদিস বর্ণিত হয়েছে আবু মুসা বাড়িতে গেলেন যাওয়ার পরে তিনবার সালাম প্রদান করলেন তিনবার সালাম প্রদান করার পরে উত্তর না পেয়ে ফেরত আসলেন তখন আবু মুসা রাজাল আনহর সঙ্গে আবার দেখা হলো উমর রজাল আনহর উমর রাজলেন কি ব্যাপার তুমি যাওনি কেন তখন তিনি জবাব দিচ্ছেন আমি গিয়েছিলাম তিনবার সালাম দিয়েছি ফেরত আসছে আর আল্লা বলেছেন কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম প্রদানের পরে যদি উত্তর না পাওয়া যায় ফেরত আসবে এই হাদিসটি যখন বললেন রাসুলের উদ্ধৃতি দ্বারা তখন উমর রাজাল বললেন আকিম আলাই হিল বাইয় না তুমি এর প্রতি দলিলি স্পষ্ট দলিল সহ ঠিক এই কথাটি উমর বলছেন আকিম আলহিলা আবু মোসা রাসুলের পক্ষ থেকে যে হাদিসটি তুমি পেশ করলে এই হাদিসের পিছনে অবশ্যই তুমি দলিল পেশ করো বোঝা যায় যে সাহাবায় দলিল দলিলবিহীন কোনো কথা বলতেন না মানতেনও না এমনকি কেউ যদি কোনো হাদিস পেশ করতেন রাসুলের নাম নিয়ে সেটাও যে মানতেন না ওমর রজালানগো তা প্রমাণ পাওয়া যায় অনুরূপভাবে আর বিষয় যেটা তিরমিজিদের সই সনদে বর্ণিত হয়েছে আলী রজাল বলছেন এদা হাদ্দাসানি রজলুন মিন আসাবিহি যখন কোনো সাহাবে রাসুলের কোন সাহাবে আমার কাছে কসম করার জন্য বলতাম নামে কসম করো কসম করত তখন সদ্য আমি তাকে বিশ্বাস করতাম সাহাবায়কামের কি চমৎকার নীতি ছিল যে দলিল ছাড়া তারা কোনো কথা বলতেন না সম্মানিত দর্শক আমি আহ্বান জানাবো আমরা ইসলামকে সেইভাবেই গ্রহণ করব, যেভাবে শাহাবায়েকেরাম গ্রহণ করেছিলেন তারা ভাইয়ে ভাইয়ে পরস্পরে মিল রেখে ইসলামের এই স্বচ্ছ বিধানকে পরিষ্কার করে তুলে ধরেছিলেন জাতির সামনে ঠিক অনুরূপভাবে আমরাও তুলে ধরবো সুন্দরভাবে এবং দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী অন্য জনগণ সবাই শরীয়তকে গ্রহণ করবে দলিসহ বিনা দলিলে কোনো কথা তারা গ্রহণ করবে না বিশেষ করে অমর রজাল আনঘর এই বক্তব্য প্রমাণিত হয় যে দলিল তালাশ করতে হবে দলিল তাকে অবশ্যই জানতে হবে অতপ্প মানতে হবে ওমর রজাল আনঘর যখন এই কথাটি বললেন তখন তিনি ভীত সন্ত্রস্ত ওবায়বেন কাপ সহকার একজন সাহাবি বসেছিলেন তার কাছে যাওয়ার পরে তার জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবু মোসাদ তোমার এই অবস্থাটা কেন এই অবস্থাটা কেন হল তখন তিনি ঘটনার বর্ণনা করলেন তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন আবু সাইদ ক্ষুদ্রি সবচেয়ে অল্পবয়স্ক। তখন তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন আনাসগরুল কোম আমি সবচেয়ে ছোট আমি অল্প বয়স্ক তখন ওয়াইবনে কাব বললেন যে তুমি গিয়ে উমর রাজা আলহান এই হাদিসটা জানিয়ে দাও যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দলিল পেশ করার পরেই উমর রাজা আলহ সেটা মেনে নিলেন দলিল পেশ করার আগ পর্যন্ত উমর রাজালঘ এই আবু মুসার বক্তব্যকে মেনে নিলেন না এই হাদিসে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আজকে রাসুল সাল্লাসাল্লামের নামে শরীয়তের নামে অসংখ্য বিষয় চালু রয়েছে যেটা শরীয়ত নিয়েই আল্লা রাসুল বলেননি বড় কথা হলো যে উমর রাজালঘো যুগে তিনি যদি এই কঠোরতা আরোপ করে থাকেন যে যুগে কেউ মিথ্যা কথা বলার সাহস পেত না যে যুগে পাপ করার পরে সরাসরি নিজের পাপ মানুষ স্বীকার করত। যেই যুগে মানুষকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না সেই যুগে যদি উমর রাজা লানঘো এই দলিল তালাশ করেন সেই যুগটি ছিল স্বর্ণ যুগ সেই যুগটি ছিল রাসুলসাল্লা সাল্লামের পরের যুগ সেই যুগটি ছিল সাহাবিদের যুগ সেই যুগটি ছিল অত্যন্ত সত্যপূর্ণ যুগ কিন্তু সেই যুগে যদি এইভাবে দলিল তালাশ করা হয় দলিল খুজা হয় আজকের যুগে কেন হয় না যে জেনে ফেললেন তখন তিনি গ্রহণ করলেন এমনকি আবু মসাকে লক্ষ্য করে বলেছেন রাসুলিল্লা আবু মুসা আমি আসলে তোমাকে অভিযোগ করতে চায়নি বরং ভয় করছিলাম যে মানুষেরা রাসুলের নামে কোনো হাদিস তৈরি করলো কিনা আল্লাহ আকবর উমর রজাল আনহর এই দলিল গ্রহণের পদ্ধতি আমাদেরকে সতর্ক করে দেয় যে শরীয়ত মানতে গিয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে দলিল সহ মানতে হবে এবং দলিল গ্রহণ করতেই হবে বিনা দলিল কোনো এবাদত করলে সেটা এবাদত হবে না সেটা ইসলামের বাহিরে আল্লাশল বললেন ফহুয় রদ্দার ওইটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা ছেড়ে দিতে হবে ওটা চলবে না যদি এই কঠোর বাণী আমরা বারবার মনে করি তাহলে আমাদের মাঝে এই বিভ্রান্তি এবং এই মতনক্য থাকবে না মতদক্ষ থেকে উঠে আমরা অন্যত্র চলে সঠিক পথে চলবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সেই তফিক দান করেন এবং তাকে মেনে চলার যেন শক্তি সামর্থ্য দান করেন यहाँ आल्ला प्रार्थना कर प्रार्थना कबुल कर फिर असल वरम्हि वरक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 सम्पर् कीसलमर अन्य नीतिमाला अनुष्ठान जो इसलमी लेंदेन शुक्रवार रत दस टाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठटाय बांग्लेशे पी बाये ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কোরআন ষোলো নম্বর সতেরো